সসালামালাইকুম রহমতুল বসম রান রহিম আলহামদুলিল্লা রবিলাম ওসলাতাম সঈদুল মরসলী নবীনা মোহাম্মদি সাহেব আজমাইন অম্মাদকম রা রিয়া কালকান রসুল ইরতিক শমস আখর জোহরা আসর বেমা ফেজাত শমসহ সহরা সকবফনআল ও ফিরত ল হাকম ফিল অরবায়ন বেসনাদিন সহ সাহা জহরা সামা রকিব আমাদের পাঁচক্ট সালাদরজ করেছেন আর আল্লাহ ফাকবুল্লা আলমিন আমাজের ক্ষেত্রে তাহারাতের ক্ষেত্রে যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন এটা হচ্ছে আল্লাহ পাকের দিনের বৈশিষ্ট্য দিনের সৌন্দর্য যেখানে মুশকিল সেখানে আল্লাপাক সহজ করেছেন আমাদের মারামের নিয়ে আলোচনা হচ্ছে তাতে দর্শের বিষয়বস্তু আজকে বিশেষ করে দুই অক্ত নামাজ একত্রিত করা জমা করা সফরে অথবা অন্য যে কারণগুলিতে যে কারণে জমা করা শরীয়তে জায়জ विशेषकर सफर अधसाफिर नामाफिर नमजर एक विधान हू अक्त सलाद एक साथ जोहर आसर एक साथरीब एसा एक साथ नाम नाम साथी जाहर साथी जाशा के फजर साथी जार के मागरेब साथी जा दु रक्त जमा माना ख्याल खुशी जमा कर जोर आसर जमा करते गेब एसा जमा करते नाम एम नाम नामजार रक्े मजखने व्यवधान नहीं जोहर शेष हाथ जोहर रक्त शेष होते -सात आसर शुरू हो जाएरेब रक्त शेष होते ऐसा रक्त शुरू हो जाए এই হেকমতে এই রহস্যের কারণেই এক নামাজকে আর এক নামাজের সাথে করা যাবে আর এই একত্রিত মানে এই নয় যে একটি নামাজ অক্তে আদায় করলেন আর একটি কে কাজা করলেন বিলম্ব করলে অথবা আর একটি কে টেনে নিয়ে এসে অন্য অক্তে করে দিলেন বরং এটাকে অলামারা বলেছেন যে একটি নামাজের नाम पढ़ल सेक् मानूसलम ग्रहण कर जोहर आदाय जोहरस आदय ऐसा समय ऐसा नाम समय इसलम ग्रहण कर लोरे बेसा दो पड़ते हैं आसर पड़ा लगभग দুই অক্ষ নামাজকে একত্রিত করা এ সম্পর্কে হাদিসগুলি দেখি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কান্লাহ যদি সূর্য গড়ে যাওয়ার ঢলে যাওয়ার পূর্বে সফর শুরু করতে। রওয়ানা হতেন তাহাল মানে রওয়ানা রওয়ানা হতেন সূর্য গোডে যাওয়ার আগেই তাহলে কি করতেন এখন সূর্য গড়েনি তার মানে জোহরের সময় হয়নি শুরু করে দিয়েছেন সফর জোহর কে বিলম্ব করতেন আসরের সময় পর্যন্ত তাহলে জমে তাখির করতেন জমা হচ্ছে দুই প্রকার আর এক শ্রেণীর লোকের আর এক প্রকার বাড়িয়েছে তিন প্রকার জমা তাকদিম মানে আগেই একত্রিত করে নাও জোহরের টাইম আসর পড়ে নাও মাগরে সময় এসা পড়ে নাও আর আরেকটা হচ্ছে মানে বিলম্ব করে একত্রিত করা আসরের সময় জোহর পড়া আর এসার সময় মাগরে পড়া এই দুই জমা যা আয়েজ রয়েছে আর জামা কিছু বলেছেন সেটা হচ্ছে জামা সুরি মানে ধরনে দেখতে नाम पढ़ा नहीं जहर शेष अक्सर आजकल छय तीन बजते जा मिनिट बा जोर नमज शुरू कर दिल्ली नाम जोर समय नाम जेमन चार रखा नामा तीन टाइम छय बेजे गए रक्तर नाम अक् पड़ल रक्त सुरतन मान देखार दिखा बाह्य जान दू रक्त जमा करल आसले जमा जहर शेष अक् जोर पड़े अव्वल अक् प्रथम अक्सर पड़े जमा सुरी সবগুলি জায়েজ রয়েছেন আকদম করেছেন আর জামাত করেছেন এই হাদিসে দেখেন সূর্য এখনো মাথার উপর থেকে গড়ে যায়নি তার মানে জোহরের সময় হয়নি তখন কি করতেন সফর শুরু করে আখরা জোহর আর জোহরকে বিলম্ব করতেন এলা ওয়াক আসর আসরের সময় পর্যন্ত কোন জামা করতেন এটা বিলম্বে জমা করা জামাত আখির সোম্মা নাজ এই জমা করার জন্য কোন জায়গায় অবতরণ করতেন ওটার পিঠ দু ফাজামা জমা করতেন যে কোনো জায়গা থেকে সে মদিনা থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে সাল্লাহরা তাহলে জোহর নামাজ পড়ে নিতেন জোহর নামাজ পড়ে বিশেষ করে মকিম অবস্থা আছে সফরে না মকিম অবস্থা এখন মানে আপনি নিজের বাড়িতে আছেন আর কি হল ওই সময় সূর্য ঢলে গেছে মাথার উপর থেকে তাহলে জোহরের রক্ত হয়ে গেছে কিন্তু জোহর পড়েই আপনি বেরিয়ে যাবেন হ্যাঁ একটার আগে হয়তো বেড়ে যাবেন আসরের সময় হবে আর এমন সফরে যাচ্ছেন যে এর মাঝখানে আপনার স্বাধীন গাড়ি নয় নিজের গাড়ি নয় যানবাহন অন্যের থামবে না হয়তো তাহারাতের সমস্যা এক উজুর সমস্যা তখন উজু রাখতে পারব কি পারব না তারপরে ওইভাবে নামাজ পড়তে পারব না তো এই ক্ষেত্রে কি করবেন আপনি আপনি এখনো মোসাফির হননি বাড়িতে আছেন মকিম হয়ে আছেন জমা করতে পারবেনা এই ক্ষেত্রে এই হাদিস এ বলা হয়েছে মোতারি মুসলিমের নামে শুধু অবস্থায় জমা করতেন না জোহর পড়ে নিলেন বেরিয়ে পড়লেন রাস্তায় গিয়ে আচ্ছা দেখা যাচ্ছে যেখানে আসর হবে সেখানে আসর নাচ পড়বির হাক ইমাম হাক একটি নাই। ফিল আরবাইন আর আসরা মকিম অবস্থা আছেন হ্যাঁ জোহর পড়ে নিতেন আসর পড়িয়ে দিতেন আর তারপরে সহ হইতেন এই করেছেন তাহলে এখানে আর একটু ছাড় পাওয়া গেল আপনি এখান থেকে ধরেন দুপুর বেলা সময় জহর পড়ে আপনাকে সফর শুরু করে দিতে হবে যেখানে হোক না কেন তাহলে জহর রক্ত হয়েছে আসর রক্ত হয়নি জমা যে করবেন জমা করতে আর একটা বাধা মনে হচ্ছে তাই না এই ক্ষেত্রে এই হাদিস কি বলে এই হাদিস তারপর মানিতে হয় যে জমা করা যাবে তাহলে এই এই হাদিস বলে জমা করা যাবে আর আগের হাদিস নবী সাল্লা সাল্লামের আমল বলে নবী সাল্লা জোহর শুধু পড়েছেন আসরটা রাস্তায় গিয়ে পড়েছেন না। পরস্পর বিরোধী মনে হচ্ছে না এই ক্ষেত্রে আমরা সমন্বয় করতে পারি আর দিনে এই সরলতা আছে এই আল্লাপাক মুশকিলের ক্ষেত্রে যদি দেখা যায় না আর রকম সুযোগ সুবিধা করা যাবে না নেমে নামাজ পড়ব করব এই রকম সুযোগ সুবিধা হবে না জটিলতা আসবে ধরেন প্লেনের সফর আপনি বিদেশে যাচ্ছেন অথবা এইরকম হয়ে যাবে আর সুযোগ সুবিধা পাওয়া যাবে না নেমে নামাজ পড়ার আর নামাজ পড়া নিজের জন্য হয়তো মুশকিল মনে করছেন তাহারা পবিত্রতা মুশকিল মনে করছেন ইত্যাদি যেভাবে হোক না কেন তাহলে আপনি করে অথচ আপনি মকিন কারণ একবার দুইবার হইল কখনো সফর ছাড়াও হ্যাঁ বৃষ্টি ছাড়াও জমা করেছেন হ্যাঁ এইখানে যেহেতু সফর একটু পরেই শুরু হবে জমা করেছেন রসুল্লাহ সাল্লিস্লাম হাদিস মোস্তদের কাছে হাদিস আর একটি হাদিস এর সমর্থন রয়েছে তার কিতাব রয়েছে মুস্তাখরাজ আসেননি মুস্তাখরাজ বলা হয় তো মুস্তাখরাজ তিনি বর্ণনা করেছেন কানা এজা কানা ফিসাফা রসরুল্লা সাহ যখন সফরে হইতেন সফরে হইতেন তাহলে সফরে কিন্তু এখানে আছে। এখানে মুখিম অবস্থায় না ফাজ সূর্য গড়ে গেল সূর্য গড়ে গেছে তখন কি করতেন সাল্লাহর আসার জোহর আসর একসাথে অবস্থান করে আছেন তাহলে থেমে আছেন কোন জায়গায় জোহর আসর একসাথে পড়ে নিতেন তাহলে তারপরে রোয়ানা হয়ে যেতেন এখন আপনি শহরে যে কোনো জায়গায় আছেন মক্কা গিয়েছেন আহ এখন জোহরের পরে পরে যে বাসগুলি ছাড়ে ধরে হ্যাঁ মক্কা থেকে দিনা থেকে ওমরার বাঁশগুলি জোহর পরে ছাড়ে তাই না দুটোর সময় এই সময়ের এই সময় আপনি নামাজ পড়েন জোহর পড়েন আসর পড়ে নেন আর তারপরে আপনার সফর শুরু করে দেন এরকম কিন্তু আর মাসলা মাসা জেনে রাখেন অধিকাংশ উমরা বা উমরার মোসাফিররা জুমার দিন রওানা হয় মক্কা থেকে অথবা মদিনা থেকে জুমার সাথে আসর জমা করা যাবে না এই মাসলা অনেকে জানে না অনেক আলেমরাও এই মশলায় ভুল করে থাকে কারণ আব্দুল জীবনে কখনো আর জুমা আর আসর আসর জোহর পাঁচ অপ্তর নামাজ আর এক নামাজ আসর কিন্তু জুমাটা ভিন্ন যদিও জুম্মাটা জোহরের বিকল্প মানে জুম্মা পড়লে আর জোহর নেই হ্যাঁ এই তো কিন্তু কেউ যদি জুম্মা না পড়তে পারে অথবা তার জমা ফরজ না থাকে তাহলে জোহর পড়বে কিন্তু জুম্মাকে জোহরের সাথে আসরের সাথে জমা করা যাবে না এইসাল মুসলিম থেকে বর্ণিত তিনি বলছেন যে আমরা নবী করিম সাল্লামের সাথে তবুকের যুদ্ধ বেরিয়েছিলাম তবুকের যুদ্ধ রসল উল্লাহামে নবম ছিলিয়ান জহর আসুর একসাথে পড়তেন মসে একসাথে পড়তেন সফরে রহ মুসলিম হাদিসিমের তো এই ছিল কয়েকটি হাদিস দুই অক্ত জমা করা সম্পর্কে মাগরে এসা জমা করা আর জোহর আসর জমা করা আছে ভাষ্যকার উল্লেখ করেছেন থেকে আমরা আরো একটু এই বিষয়টাকে স্পষ্ট করতে পারব তাতে রয়েছে কানা এদার তাহালা কাবালিক রসুল্লা সাহাশালাম সূর্য গড়ে যাওয়ার পূর্বে যদি রওয়ানা হতেন সফর শুরু করতেন এলামা আহ এলাল আসর তাহলে জোহরে বিলম্ব করতেন আসরের সাথে একত্রিত করার জন্য জমা তাখির করতেন ইয়সালি হেমা জামিয়ান আর দুই অক্ত নামাজ পড়তেন তাহলে সফরে চলে যাওয়ার পরে রাস্তায় কোনো জায়গায় আসরের সময় জোহর পড়তেন ওয়াইজার তাহলা কাবলা ওয়াইদার তাহলা বা আর সূর্য ঢলে যাওয়ার পর বা গড়ে যাওয়ার পরই যদি রওয়ানা হইতেন সূর্য এখন গড়ে গেছে তাহলে মকিম আছেন তাহলে কি করতেন নবিশা आगे जोहर जल्दी जोहर आसर एक साथम अवस्थाई जोहर आसर एक साथीस टी फिर मिजीते हदीस शही बोझा गया मशाल और स्पष्ट हलम परिसा जाए सामने रास्ते गाओ जटिल जटिल जमा करना जहाज रही क्योंकि ओ लोक सम्पर्क अलमारा ओ लोकर जन् ठीक नई लोकर स्वाधीन सफर निजे गाड़ी जा সৌদি আরব বিশেষ করে নিজের গাড়ি না হলো হলো না উচিত বিধান হচ্ছে প্রত্যেক নামাজকে তার পক্ষে আল্লাহ পাক করেছেবুল আলমিন বলছেন নিশ্চয় নামাজ মমিন্দর ফরোজ কিতাবান মৌকুতা প্রত্যেক অক্ নিজ নিজ ওক্তে আল্লাহ পাক ফরজ করেছেন নির্ধারিত অক্তে আল্লাহ পাক ফরোজ করেছে তার সময় নির্ধারণ করেছেন এই জন্য মেয়েরাজ আসলেন রসোরাম রাতে আসলেন সকাল বেলায় জিবাই সাল্লাম মক্কাই আসলেন আসার পর দুই দিন থেকে রসুল্লাহ সাল্লাহামের সাথে ইমাম হয়েছেন জিবাইল আলসাল্লাম মুক্তি হয়েছেন রসুল্লাহ সাল্লাম একদিন আব্বালক্ত পড়িয়েছেন আরেকদিন শেষ অক্ত নামাজ পড়িয়েছেন দুই দিনে দশ অক্ত নামাজ পড়িয়ে দেওয়ার পরে বললেন ইয়া মহাম্মদ হে মহাম্মদ একদিন প্রথম অক্তে এক শেষ অপ্তে এর বাইরে নামাজ নয় তাহলে যখন আপনি ঠিক আপন আপন টাইমে নামাজ আদায় করতে পারছেন তখন কিন্তু জমা করা যাবে না তখন জমা করা যাবে না আর নামাজ যথেষ্ট হবে না এরকম জমা করলে বিনা ওজরে বিস্তারিত আলোচনা গত সপ্তাহ হয়ে গেছে তিনি আরবাতে বুদের চার বারিদের কম হলে চারবার কম দূরত্ব হলে তোমরা কসর করিও না মানে কসরের তাহলে দূরত্ব কতটা হতে হবে কমপক্ষে চার বারিদ হইতে হবে চারবার কতদূর বাড়ির যদি কেউ না বুঝতে পারে তাহলে এক জায়গা থেকে আর এক জায়গা বুঝিয়ে দিয়েছেন উসফান মাক্কা থেকে উসফান পর্যন্ত যে দূরত্ব রয়েছে মক্কা থেকে উসফান মক্কার বাইরে জেদ্দার পথে এবার গতবার গত দুই তিন সপ্তাহ আগে যে জেদ্দা গেলাম সেখানে উসফানে একটা আমার বক্তব্য ছিল তো উসফানটা মক্কা থেকে আশি কিলোমিটার দূরে উসফান হচ্ছে মক্কা থেকে আশি কিলোমিটার দূরে আর জেদ্দা শহরের বাইরে শহর থেকে কাছে হবে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হবে আর মক্কা থেকে আশি কিলোমিটার হবে তো মক্কা থেকে উসানের যে দূরত্ব রয়েছে এটা হচ্ছে চার বরুদ চার বরীদের বহু বচন হচ্ছে বরুদ চার বরিদ তো বরিদ কত এটা বলবো তার আগে জানা এই হাদিসটা কোন কিতাবে রয়েছে রাহু দ্বারকতিমাম দ্বারকতিনি তার সোনানের দ্বারকতিনি বর্ণনা করেছে বেশ না কিন্তু সনদ হচ্ছে দুর্বল নবী করিম সালাম বলেছেন এটা কিন্তু সাল্লামের বাণী নয় বরং আবদুল্লাহ বিন আব্বাসের বক্তব্য উক্তি আবদুল্লাহ আব্বাস বলেছেন যে চারবার হইলে তোমরা কসর করিও না মৌকুফ মানে সাহাবীর কথা বা কাজ হ্যাঁ আখরাজমা এই রকমই বর্ণনা করেছে এর সনদে ইসমাইল বিন আয়াস নামক একজন আর এই ইসমাইল বিন আয়াস হেজাজি বর্ণনাকারীদের থেকে হাদিস বর্ণনা করলে হাদিস তার দুর্বল হয়ে যেত তাদের সাথে হেজাজি আলেমদের সাথে তার সাক্ষাত বা তার শিক্ষা গ্রহণ দুর্বল বেশি দিন শিখতে পায়নি छमास चार बेचना पांच बस दस बस समान होते समान होते चार सप्ताह कारा निजे शहर हादी ग्रहण करते गजबू है বেশি তার দেখা সাক্ষাৎ নি এক দুইবার দেখা সাক্ষাৎ হয়েছে আর কিছু হাদিস বর্ণনা করতে গেছে তারপরে স্বর্ণদে বা হাদিসের বিষয়বস্তু ভুল করে ফেলেছে এই কারণে তাদের ভুল একটু হয়ে যাওয়ার কারণে বলা হয়েছে যে মক্কামুদ্দিন মক্কামুদ্দিন আর আলিমদের বর্ণনাকারীদের থেকে হাদিস বর্ণনা করতে গিয়ে ইসমাইল বিন আয়াস দুর্বল আর একজন বর্ণনাকারী আব্দুল ওহাব বিন মুজাহিদ মিন পরিত্যক্তি বিন আব্বাস এজন্য সহি করা যাবে না এটা হচ্ছে এক বাড়ির সমান চার ফার্সা তাহলে চার চারে ষোলো হইল চার চারে ১৬ হল ষোলো ফারসাক হল আর এক ফারসাক সমান তিন মাইল তাহলে কত হলো তিন 48, 48 48 80 80 80 साधारणी आशी कतु दलिल रसलम सही सूत्रे प्रमाणित नई आब्दुल्लाम आब्बास महक मान तरह बक्ब्य आबुल अब्बास निजर पक्ष खानिक दूर विषय হয়তো তার কাছে আর জনসাধারণ যদি বলা হয় এরকম এখানকার অনেক অলমারই ফতুয়া দিচ্ছেন এটা দেশের উপর ছেড়ে দাও উর্ফ এখানকার প্রথার উপরে ছেড়ে সেখানকার প্রথায় সেখানকার মানুষের ভাষায় সফর কোনটাকে বলা যায় তারা কিছু তার লক্ষণ বলেছে। এই কথাটি এর আগে বলিনি যদি আগের কথাগুলি এর আগে সেটা হচ্ছে যে সফর কাকে বলে সফর এইরকম আজকাল শহরের লোকেরা পাথেও কেন যেখানে যাই পেটে খাবার পায় হোটেল আছে হ্যাঁ দোকানপাট আছে সুপার আছে কিছুই নিয়ে যায় না খালি হাতে চলে যায় পকেটে পয়সা নিয়ে ঠিক না তাহলে আজকাল এটাও দিয়ে বোঝা মুশকিল কিন্তু হ্যাঁ আজকে থেকে আপনি চলে যান ত্রিশ চল্লিশ বছর একটু পিছন দিকে চলে যান আমাদের বাচ্চা ছাড়া আমরাও ছোট কালে গেছি মাদারাসে গিয়েছি বাড়ি থেকে মুড়ি বেঁধে নিয়েছি ছাতু বেঁধে নিয়েছি আমরা ওরা ছাতু বেঁধে যেত কোটে যেত ওই ডিস্ট্রিকটাউনে ছাতু বেধে নিয়েছে না রুটি বেধে নিয়েছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নাস্তা পানি বেধে নিয়েছে রাস্তায় বসে একটু খাচ্ছে তারপরে আবার চললো তারপরে ট্রেনে সফর করছে খানা খানাপানি বেধে নিয়েছে রাস্তায় খেলো कोरता ना, कोरता ना? तो दूर मानसूर एक तो पाथे ने खेदे बुपुर आसरे पब दो घंटा जाबा कि खबर पैजन बाड़ी बने जाता सफर नहीं मानुष पाए हेटे जो अथवा उठे पीटे जो তখন তো বোঝা যাবে কিন্তু পেলে না পেলে দু ঘন্টা অনেক দূরে চলে যাবেন বরং আধা ঘন্টা আধা ঘন্টাও লাগবে না সফরের দূরত্বে যেতে তাই না তো এই জন্য জনসাধারণের জন্য এই ফতুয়া সহজ যদিও দলিলের দলিলের দিক থেকে অত শক্তিশালী নয় আশি কিলোমিটারের ফতুয়া কিন্তু জনসাধারণকে বোঝানোর জন্য আর সাধারণত আশি কিলোমিটার হলে কাছাকাছি সত্তর আশি কিলোমিটার নব্বই কিলোমিটার এরকম হইলে এটা কি সফর মনে করা হয় আলাম। আমাদের আসল বিষয়বস্তু কি ছিল আজকের দুই অক্ত জমা করা তাই না দুই অক্ত জমা করা বিশেষ করে সফরের জন্য রসর সাল্লাম করেছেন কিন্তু কখনো কখনো বৃষ্টির জন্য করেছেন আর রসরুল্লাহাম বৃষ্টির জন্য জমা করেছেন তাহলে বৃষ্টির মতো যে কারণগুলি যাতে বারবার করে মসজিদে আসা জামাতে হাজির হওয়া কষ্টকর कष्टर कारण मैकेश्दी तुम्हें जमा कष्ट जमा कर जोर आसर जमागरे बतार कारण कष्ट प्रयोजन जमा ना कर लेना मुश्किल हमने जमा कर सफर बीस्ट होते रास्ता घाट कदा हो गए এটা হতে পারে তারপরে ঝড় তুফান হইতে পারে ঝড় ঝড় মাগরে গিয়েছি যে ঝড় চলছে আর জমা করে কিন্তু ঝড় আছে না করা যাবে এইরকমই অসুস্থতা অসুস্থ যদি থাকে বারবার আসতে পারবো না তাহলে জমা করে নি ভয় কোন কোন আলমার বলছেন ভয়ের ক্ষেত্রে জমা করা যায় ভয় মানে শত্রুর ভয় কিন্তু অনেক গবেষকাল না যদি কারো ভয় থাকে তাহলে মাগরে বেজেতে কিন্তু সাথে গেলে রাতের অন্ধকারে ভয় আছে যাবে না বাড়িতে নামাজ পড়বে জমা আর কসর করায় পার্থক্য জমা আর কসর করে পার্থক্য রয়েছে জমা করা হচ্ছে যা প্রয়োজনে কষ্ট হইলে আর কসর করা হচ্ছে কি এই ক্ষেত্রে দুটি মত রয়েছে একটা মত হচ্ছে যে কসর হচ্ছে ওয়াজিব আবানিফ রাহমতুল্লের মত কসর হচ্ছে ওয়াজিব কসর কি ওয়াজিব যেহেতু তারা বলে এই জন্য আমাদের দেশের মানুষরা আমাকে অনেক সময় জিজ্ঞেস করে तीन माओ सकले कसोर हमनाते सफरे कसोर ওয়াজেব কেন নয় খালিফের রাশেদ উসমাননি চার রাখার নামাজ পড়েছেন মেনাই তাহলে তিনি কি আর এইরকম মানে অজীব ফরজ করার কোন একটা দলিল নেই সেই জন্য কসরকে ওয়াজেব বলা ঠিক নাই শুধু ওই যে প্রথম ফরজ হয়েছিল দুই রাখার দুই রাখাত নামাজ আয়সা রাজি আল্লাহাদিস দুই রাকার দুই ছিল। আর এছাড়া আর কোন দলিল পক্ষান্তরে অন্য নাইমারা বলছেন আল্লাহ খালিফা রাশেদ আর খলিফার রাশেদ অনুসরণ করতে পারেন ধরতে বলা হয়েছে তিনি মেনাতে চার পুরা নামাজ পড়েছেন তাহলে আর সাহাবাইকার আমরা ওই বিরোধিতা করেননি চুপ থেকে যদি আলাদা পড়েছেন এইরকম করেননি জামাত ছাড়েননি কসর করা ওয়াজব হলেও গোনাগার তো গোনাগার হতে যাবে নাকি জামাত ছাড়েননি বলছে তিনি বলেছেন ইন্নাল খেলাফা সারন কেউ বললো যে আপনি যখন তার বিপরীত ফতো দিচ্ছেন তাহলে আপনি আবার চার কেন পড়ছেন সাথে देख खलिफार नेतर इख्तलाफ कर खराब मंदकना छुपिंग एम मत फाटल धरवि सेब करा चार पड़छी चार पड़े कारण खलिफार अथच सोन्नाते मक्का खिलाफ तरहत कर এতে থেকে আরো বোঝা যায় যে কখনো যদি এইরকম অপ্রীতিকর অবস্থা হয় আপনার জন্য যে আপনি কাজ করতে হচ্ছে। কিন্তু এতে ঐক্য বহাল থাকছে এতে ফাটল ধরছে না অথবা এতে থেকে ফেতনাকে এড়াতে পারছেন ফেতনা থেকে মুক্ত থাকতে পারছেন বা রাখতে পারছেন আহ দেশের মানুষকে তাহলে সেই ক্ষেত্রে এখতালাফ হচ্ছে সর কিন্তু যেখানে কাবিরা গনার বিষয় আসবে হ্যাঁ যেখানে বড় অপরাধের বিষয় আসবে না সেখানে অবশ্যই হাত টেনে নিতে হবে কারণ আল্লাহ নাফার মনে করে কার আনুগত্য করা সম্পর্কে আগে না পরে না শুধু বাজি এই মর্মে ইখতলাফ রয়েছে ভাষ্যকার ইতালাফ রয়েছে নামাজ জমা করা সম্পর্কে আর তাদের তিনটি মত রয়েছে ফাজা ফাজ জমুর অধিকাংশ আলমাইকারি এমাম আহমদ দুই এমাম আর তার সাথে মহাদিসরামরা তারা বলছেন জওয়াজ ও জম এ তকদিম তাহির আগে করেও জমা করা যায় আর তাহির বিলম্ব করে জমা করা যায় জোহরের সময় আসল পড়াও যায়জ আর আসরের সময় জোহর পড়াও যায়জ এইরকমই মাঘরে সময় এসে পড়ে নেওয়া যায় আর মা রেবা মাছ আছে ঠিক আছে অন্ধকার হলো অসুবিধা আমি দাখিল করলাম ড্রাইভার থামতে চাই না ও ভাবছে হয়তো গিয়ে এমন এক জায়গায় থামবো যে সেখানে রাস্তা পানি অবাতো খাওয়া দেয় হয়ে যাবে হয়তো এই সস্তে সাগরে জমা করবো রাত নয়টার সময় অসুবিধাটা কি হ্যাপি সন্দিকে হইচই শুরু করে এইরকমই যদি দেখা যায় যে জোহরের সময় থামল না কোন অপরাধ করেন একটি মত হচ্ছে আর এমাম হাজম জাহিরি জাহিরিদের একটা মোজাব ছিল যেটা প্রায় আজকাল নিশ্চিন্ন হয়ে গেছে তবে কিছু লোক আছে জাহিরি ধরনের ফতুয়া দিনে একটা কিছু পেলেই আর কিছু গভীর ভাবে চিন্তা করে দেখল না এইরকম আছে আর ফতুয়া দিয়ে দিল তো এটা জাহিরিদের লোক ইমাম মালিক রহমতুল্লাহ ইমিন জাহিরি বলছেন যে জমা তাহির তো জায়জ কিন্তু তকদিন জায়জ নয় অর্থাৎ জোহর কে আসরের সময় পড়তে পারবেন মাগরে এসার সময় পড়তে পারবেন হ্যাঁ কিন্তু মানে আসুর কে আপনি ট্রেনে এসে জোহরে পড়ে ফেললেন না আজকাল আমরা সঙ্গী বলি যারা কলিগ তাদেরকে ছাত্র ছাত্রের সঙ্গী ওস্তাদ ওস্তাদের সঙ্গী স্টাফ এরা সঙ্গী কিন্তু আগের ভাষায় আমাকে আমাদের ভাষায় এরকম সঙ্গী বলা ছাত্রদেরকে আপনারা আমার সঙ্গীম এমাব আনী দুই সঙ্গী মানে ইমাম আবু ইউসুফ আর এমাম আবু মোহাম্মদ রহমতুল্লাহ আলী আজমাইন দুইজন যেহেতু খুব বড় মাফের সঙ্গী ছিলেন তারা বড় ইমাম ছিলেন সেজন্য দুই সঙ্গীর কথা না হলে আরো ছাত্র যেমন জোফার আরো আরো অনেকে আছে তা কি বলেছেন জাহাজ ও বলছেন যে আছে যেমা করা কিন্তু কি আদমে জামা তাকদিম এমনি জায়েজ না জামা তাহির ও জায়গ নাই ইল্লা আইয়া জামা আনসুর জামা সুরি শুধু যায় শুরুতে আমি বলেছি জমা হচ্ছে তিন প্রকারে জমা তকদিম তাহির আর সুরি শুধু আসলে জমা করলেন না উদাহরণ দিলাম না জোহরে শেষ অত্তে আসরের পড়লেনের টাইম হচ্ছে তখন আসর শুরু করে দিল আর এসার টাইম হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে লাল থাকে সাফাক সেটা গায়েব হয়ে গেছে রক্ত শুরু হয়ে গেছে আবার শুরু করে দিল জামা সুরি তাদের কাছে যাইজ এই জন্য নামাজ জামা করার ক্ষেত্রে এরা খুব শক্ত করবে না এমন কি হজে এসেও হ যে এসেও আর হতো জমা করতে চাই না মজদাল জমা করতে চায় না এইরকম এরা অনেক করে থাকে তো জামা সুরি এদের কাছে তাই না স্পষ্ট দেখলেন না তাকদিমও করতেন তাক্ষিরও করতেন জোহরের টাইমে আসর পড়তেন কখনো কখনো আসর টাইমে জোহর পড়তেন মাগারের টাইমে এসা পড়তেন এসা টাইমে মাগরে পড়তেন যখন যেমন সুবিধা এটা মানুষের সুবিধার উপর আপনার যে সুবিধা হচ্ছে जमा अंश कर दिखाई मुसाफिर मुसाफिर चलंत अवस्थार मुसाफिर एक अवस्थानरत मोसाफिर चल सफरे थेमे मक्खा गोसाफिर कवस्थान যে কোনো জায়গায় অন্য কোনো জায়গায় হোক আপনি অবস্থান করে আছেন কিন্তু এখনো মকিম সেখানে মকিমের হুকুম আপনি হননি তো এই জমাটা শুধু চলন্ত অবস্থায় যখন জার্নি চলছে সেই সময় শুধু নাকি যখন অবস্থান করে থাকবেন তখন অধিকাংশ আইম্মাইকার বলছেন সওয়ান কানার মোসাফির ফি সাফারি সফরী কোনো জায়গায় অবস্থানকারী হোক ও জাহদান বেহি সাইদ অথবা সফররত অবস্থায় হোক অস্তাদু আর অধিকাংশ আইম্মাইকার আমরা মোয়াত্তা মালিকের হাদিস তিনশো ত্রিশ নম্বর হদি মজরাজ বর্ণিত তারা দলিল পেশ করেছেন নবী সালাম কি নামাজ বিলম্ব করলেন তাবুক যুদ্ধে সুম্মা খারাজা তারপরে আসল একসাথে পড়লেন সুম্মা দাখলা তারপরে প্রবেশ করলেন সুম্মা খারাজা তারপরে আরেকবার বেরোলেন তামু থেকে ফাসাল্লরব ঈশা আর মগরেব ঈসা জমা করলেন নবী সালামা করেছেন আর এর আগে জমার হাদিসগুলো দেখলেন আগে পরে সব রকম জমা নবী সালাম করেছেন জমা করার ক্ষেত্রে আর একটি যে মাসলা আসলো যে শুধু চলন্ত অবস্থায় জমা করবেন না অবস্থানরত অবস্থায় মোসাফির আপনি জমা করতে পারবেন এই মর্মে উত্তম হচ্ছে যখন চলছেন তখন জমা করেছেন যখন অবস্থান করে কোন জায়গায় আছেন তখন জমা করিয়েন না মক্কামুদ্দিনে বসে আছেন মক্কামুদ্দিনে তো মানুষ নেকির জন্য মসজিদে যায় সেজন্য আপন আপন ওখতে পড়ে অন্য কোন জায়গার কথা বলি তাহলে বেশি উদাহরণটা সুন্দর হবে তাই না এখান থেকে ইয়ে রিয়াজে মসজিদে আছেন অবস্থান করে আছেন হোটেলে এখন ওখানে অবস্থান করা অবস্থায় মাগরে বেশ একসাথে জমা করবেন না আলাদা আলাদা সময় পড়বে যদিও জমার মশলাটি আগেই বলেছি কি যাইজ সন্ন্যত বলবেন না যায় কিন্তু নবিশ্বাসন যেহেতু জমা করেছেন সেই এই ছাড়টা কবুল করা উচিত এই ক্ষেত্রে যখন চলার অবস্থায় থাকবেন তখন জমা করা উত্তম আর যখন আপনি অবস্থান করে কোন জায়গায় থাকবেন তখন আপন আপন অপন অবস্থা রক্তে নামাজ পড়া উত্তম তাহলে যখন আপনি জিদ্দায়িয়া আপনি অবস্থান করে আছেন জোহরের সময় আজান হচ্ছে নামাজ হচ্ছে জোহর পড়েন আসরের সময় আজান হচ্ছে নামাজ হচ্ছে নামাজ পড়েন কিন্তু আপনার প্রয়োজন খুব ক্লান্ত হয়ে এসছি আর এখন একটু আমাকে চার পাঁচ ঘন্টা ঘুম দিতে হবে যদি ঘুমিয়ে যাই তো আসরে যাগতে পারবো না একটু প্রয়োজন আপনার এইরকম কোন সময় অবস্থানরত অবস্থায় সাথে খাস হচ্ছে কি কসর আর জমা শুধু সফরের সাথে খাস না জমা সফরে হইতে পারে বৃষ্টিতে হইতে পারে বৃষ্টিতে কসর চলবে না ঝড় তুফানে কসর চলবে না তারপরে রাস্তায় কাদা রয়েছে কসর চলবে না কিন্তু জমা চলবে অসুস্থ কসর চলবে অসুস্থ মানুষ তো চার রাখাতেই পড়ত কসর চলবে না কিন্তু জমা চলবে মশলাগুলিকে ভালো করে বুঝবেন এখন জমা বললাম তখন কসরও ধরে দিব না বাড়িতে বসে অসুস্থ মানুষ আর দুই রাখা পড়া শুরু করে দিলেন কিন্তু আল্লাহ কবলই করবেন না কোন কোন আলমারা বলেছেন যে শুধু চলন্ত অবস্থায় জমা করা যাবে কারণ একটা অবস্থান করে কোন জায়গায় আর একদল বলছেন যে জমা করা যাবে প্রয়োজনে আর প্রয়োজন হচ্ছে যখন সফররত অবস্থায় চলন্ত অবস্থা থাকে আপনি জার্নি করছেন যখন থেমে আছেন কোন সফরে যে কোন জায়গায় তখন আর জমা করা চলবে না তাদের দলিল বোখারি মুসলিমের হাদিস ইবন উমার থেকে বর্ণিত আন্না যাদসুল্লা সাল্লাম যখন সফররত অবস্থায় থাকতেন ভ্রমণ অবস্থায় থাকতেন তখন মাগরে বেশা জমা করতেন ওয়াই উল আর বলতেন ইনান্নম কাহাই এই কাজ করতেন আর বলতেন নবিসাম ও এইরকম করতেন সেই আমি করছি কান ইসা জদ্দা সফররত অবস্থায় থাকতেন তখন জমা করতে রহল বুখারী মুসলিম লাকিন ইন দা জুমহুর অধিকাংশ না এটা কঠোরতা না দিনে এই কঠোরতা নেই বরং জায়েজ রয়েছে যখন রসদুল্লাহ জমা করতে জমা করার জন্য তো কোন জায়গায় মানুষ অবতরণ করে না গাড়ির উপরে জমা করে না মেয়ে তাহলে তো জায়জ রয়েছে অধিকাংশ আলমারা বলছেন যে যায়জ রয়েছে জমা যদি যদিও অবস্থানরত অবস্থায় হোক जोहर शेषर चल भाष्यकार मत सहा समर्थन करना अर्थात ठीक न ঠিক যে আল্লাহিন তিনি বলছেন রাসুরম বলেছেন খৈর উম আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ওই সব লোকেরাউজ যারা गुना ले, दिले, ले, करे। कर ले भूल पाप कर ले कर इस्ताफर तबाइफार कर उत्तम उम्मत के साथ द्रुत तबा कर तबाइव ना करल तबा करटल थको ना साथ लक्षण जो भाईर मध्य था बन मध्य थके भलो जिन भूल होते ভুল মানুষের হবে না মানুষ ফেরিস্তা নাই কিন্তু ভুল হওয়ার সাথে সাথে তবা করা এটা হচ্ছে খুব ভালো গুণ আমার ভালো লোকনা বিশ্লেষণ বলছেন এই মর্মে এই মর্মে হাদিস কোরআনে কারিমের আয়ত রয়েছে হ্যাঁ তবা কার কবুল হয় যারা গোনা করে সোম্মাই তুবুনা মিন করিম আল্লাহ বলছেন সাথে সাথে তবা করে মিন করিম মানে দ্রুত তবা করে গুনা হয়ে গেল আর তারপরে চলতে আছে। আরো কয়েক গোনাতে আল্লাহ ফেলে দিতে পারেন হ্যাঁ শয়তান গুমনা করতে পারে এক গোনা বহু গুনাকে ডেকে নিয়ে আসে এক ঢাকার জন্য বহু মিথ্যা যেমন লাগে তেমন এক গুণা বহু গুনাকে মানুষের জীবনে ডেকে নিয়ে আসে এই জন্য বিলম্ব করবে না তব করে নেবেন শয়তান নিরাশ হয়ে যাবে একে গুনা করে লাভ নাই গুনা করলাম তো এত আল্লাহর সামনে কাঁদল যে ওর নেই গোনা চেশি হয়ে গেছে তাই না শয়তান নিরাশ হয়ে যাবে তখন আপনার পিছনে আর পড়বে না শয়তান কম পড়বে অন্য কেউ করবে দেখি আর কাউকে আর কি করে আফতারু আর রোজা ইফতার করে রোজার দিনে সফর করলে তারা রোজা ইফতার করে তাহলে ভালো যদি কষ্ট হয় সামান্য কষ্ট হয় তাহলে রোজা রাখা আর চাইতে রোজা ছেড়ে দাও বেশি কষ্ট হয় তাহলে রোজা রাখলেই গুণাগর হবে সফরে আর এমনি যদি আরামদায়ক সফর হয় তাহলে রোজা রাখা জায়জ রেজ নবিসামের সাহাবিরা কেউ কেউ রোজা রাখতেন আর কেউ রোজা রাখতেন না সফরে কেউ কারোর উপর তিরস্কার করতেন না কেউ কাউকে তিরস্কার করতেন না এই মর্মে হাদিস এমাম তাবানী বর্ণনা করেছেন ধরনের কিতাব রয়েছে সেই কিতাবে কিন্তু সনদ হচ্ছে জঈফ দুর্বল ওাসিল মুসাইব আর এটা এমাম সাইদিন মুসাইব প্রখ্যাত তাবির মারাসিলেও রয়েছে সংক্ষিপ্ত এম কোনো দিন রহমতুল্লা রাকাত বিশিষ্ট নামাজ এটা নবী সালাম কখনো করেননি যখন সময় করেছেন নবী সালাম কোন আমল যদি সময় করেন তাহলে সেটা সোনাতে মক্কাদা সেটা সন্ন্যতে সেটা ফরোজ আজিম হচ্ছে উৎসাহিত করেছেন কিন্তু নবীসালাম কন্টিনিউ করেনি সফরে এই সন্ন্যতগুলি ছেড়েছেন সোনাতে রাতে বলাই সোননাতে মহাকাদা মানে তাগিদ রয়েছে তাগিদ এখন ইমরান তিনি বলছেন যে আমাকে বাবাসির ছিল অর্স রোগ ছিল অরস কে বুঝলেন পাইলস বেরিয়ে আসে বেরিয়ে আসে আর এটা যদি আর একটু বেশি বেড়ে যায় তো ব্লিডিং হয় তো বাবাসির বলা হয় বা সুরের বহু বচন বা সুরাত ফাঁসাল নবী আনিস তখন আমি নবী সাল জিজ্ঞেস করলাম নামাজ সম্পর্কে যে আমাকে নামাজ পড়তে কষ্ট হয় নামাজে দাঁড়িয়ে থাকতে অথবা কষ্ট হয় তো নামাজে কি করব আমি নামাজ আমার বাবা সির ফাঁকা তখন যথা যথাসাধ্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরোজ নামাজ কেউ দাঁড়িয়ে পড়তে পারে যদি দাঁড়িয়ে পড়তে পারে বসে যায় কিন্তু নেই দেখাবে। নেকির ক্ষেত্রে এত কি অনিহা? যে আপনি পড়বেন দুই রাকাত নেবেন এক রাকাতের যে এস নামাজের পরে নামাজ হয় তাই না কেন এরকম করবেন হ্যাঁ তবে প্রয়োজনে যাইজ রয়েছে যখন দেখছেন যে আমি বেশ লম্বা নামাজ পড়ে ক্লান্ত হয়ে গেছি রাতের নামাজ দিলে পড়ছেন কিছুটা বসে পড়ি তো রয়েছে কিন্তু এইভাবে লোকজনের সামনে এই বসে নামা নবী সালাম দীর্ঘ তাহাজে ক্লান্ত হয়ে যেতেন বেতর পড়া পরে দুই রাকাত বসে পড়তেন এসার পরে পরেই বেতর পড়লেন আর বসে নামা নফল পড়লেন কখনো জীবনে নবীলাম করেননি তাহলে এটা সন্ন্যত নয় এই মসজিদে এসার পরে পরে নফলে দুই রাগাত বসে পড়া এটা সন্ন্যত নয় সন্নত হচ্ছে তাহাজুদ্জার লোক তাহ পড়েছে দীর্ঘ সময় ধরে আর তারপরে ক্লান্ত নামাজ পড়ি আর যখন পড়েছেন আমিও বেতরের পর নামাজ পড়ি বসে পড়তে পারে তার জন্য সন্ন্যত তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইনাম তাস্তাতে ফাঁকায়েদান যদি না দাঁড়িয়ে নামাজ পড়তে তাহলে বসে নামাজ পড়ো ফাইনাম তাস্তাতে বসেও যদি নামাজ না পড়তে পারো ফালা জমবিন তাহলে নামাজ পড়ো জমবিন মানে কাঠ রহমতুল্লাহ আলাই হাদিস টা বর্ণনা করেছেন অসুস্থ ব্যক্তির নামাজ কতক্ষণ পর্যন্ত ফরজ থাকে এই মর্মে দুটি মত রয়েছে কোনটা ঠিক দুটি মত জানার পরে যেটা কোরআন হাদিসের কাছাকাছি সেটা আমরা নেব ততক্ষণ পর্যন্ত নামাজ মাফ নেই যুদ্ধের ময়দানে সলাতুল খব পড়ানি মায়াত নাজিল করেন নাই আল্লাহাক যে সলাতুল খব কেমনি পড়তে হবে হাদিস রয়েছে বিভিন্ন রকম ভাবে ভয়ের ভীতির নামাজ কাফের মুসিকদের সামনে দাড়িয়ে অস্ত্র ধারণ করে নামাজ তাহলে বুঝা গেল যে নামাজ কখনো যতক্ষণ মানুষের ও ইমাবে ইস্তি দাড়িয়ে পারল না বসে পড়বে শুয়ে পড়বে শুয়ে শুয়ে অঙ্গ প্রত্যঙ্গ হেলাতে পারছে না তাহলে কি করবে মাথা শুধু মাথা ঝুঁকাবে যদি মাথা ঝুঁকাতে পারে মাথাও ঝুঁকাতে পারে না তাহলে আও মা বেতারফেই তাহলে চোখ চোখের ইশার जबान बेसा ब्रेन स्ट्रोक सबको जबान खुले क्या कलता एक आलमेर सम्पर्क भाई बर्णना कर लो हठा जोहर नमजे जोर नमज पढ़े मशाले बस कथा कथा झर्झर चोख दिए पानी कान्ना करते लोकर आशपाशे बुजते बस जर्झर चोख दिए पानी बेरो তো এটা হয় ব্রেন স্ট্রোক হলে বা মস্তিষ্কের রক্তক্ষরণ হলে পড়তে পারছে না জবানের কিন্তু অন্তরে সালাম ফিরবে অন্তরে তকবিরে তাহারি মাতবে তকবিরাত ইন্তকাল বলে কেমন করে অন্তরে পড়ে অন্তরে পড়া হচ্ছে ওই বাক্যগুলিকে অন্তরে ফেরানো জবান তো না তার জবান হিলাতে পারছে না হয়তো কিন্তু অন্তরে আলহামদুলিল্লাহ মানে কি হয় বাই বাক্যগুলি আর বা এই বাক্যগুলি রহমান এই বাক্যগুলি আসা। আলদিন পর্যন্ত আস এটা হচ্ছে কেরাতুন বিল কাল অন্তরে পড়া হৃদয় দ্বারা পড়া হুঁশ আছে যেহেতু নামাজি পড়তে হবে এটা হচ্ছে অধিকাংশ আইম্মাই কেরামদের মত এতেই রয়েছে অধিক সতর্কতা ঢিলা ফতুয়া কখনো নিতে চাইবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ইমান আমলের হেফাজত রয়েছে সুরাফাতেহা ছাড়া নামাজ হয় না আর সুরাফাতেহা পড়া যাবে না কোনটাতে অধিক সতর্কতা রয়েছে আরে নামাজ পড়লাম শুধু একটা সুরাফাতেহা না পড়লে যদি নামাজটা আমার বেকার চলে যেটা সারা स्वर्ण केस हजार टेसा पोचे जाए हजार जर का एक बच्चे जरुच हो जाए मूल ला रहे क्या धरणी सुविधाबादी क्या हो फरजकारी ज बाधा दानी कैमे আজিজ আল মারিজ আনিল ইমা বের আসে মাথা দিয়ে যদি ইশারা না করতে পারে তাহলে চোখের ইশারা নামাজ পড়তে হবে না পড়তে হবে না মাথার ইশারা আছে এতে সতর্কতা নেই তাহলে বোঝা গেল যে আমরা এমনি মেয়ের মোকাল্লিদ নাই হ্যাঁ অন্ধ অনুসরণ করে দিয়ে যেখানে আমাদের ইমানের হেফাজত রয়েছে এবাদতের অধিক হেফাজত রয়েছে সুরক্ষা রয়েছে সেটা আমরা করার চেষ্টা করি আর আমাদের অন্তরে এটাই চাই যে কোরআন সন্ন্যার কাছাকাছি চলার চেষ্টা করি হ্যাঁ চলতে গিয়ে ভুল করবেন এমন কথা না হইতে পারে যে আমরাই ভুল করলাম উনি ভুল করেননি হতে পারে এটা কিন্তু আমার নিয়তের পর ফল ফল আমাকে দেবেন আমার নিয়ত ছিল যে আমি কোরআন এবং হাদিসকে ধরার চেষ্টা করেছি এটা সব সময় যেন আমাদের অন্তরে থাকে এই জন্য ভাষ্যকার जत खुश ज्ञान चोखे इशारा नामय दिए पढ़े नाम ये अदिक सतर्कता सतर्कता लेलाजूद कारण आसल हम मुस्लिम नमज फरज मुस्लिम नमज फरज সুতরাং আমার জিম্মাতে নামাজ আছে আপনার জিম্মা আপনি আপনার জিম্মায় নামাজ আছে যতক্ষণ আছে না কেন নামাজ পড়েছি সেটা জিজ্ঞেস করবেন কিন্তু এটা জিজ্ঞেস করতে পারেন যে তুই চোখের ইসারে নামাজ পড়তে পারছি তোর হুঁস ছিল কেন নামাজ পড়িস ঠিক না যে হ্যাঁ এটা হচ্ছে অধিক সতর্কতা ইমান আমলের ক্ষেত্রে ওয়ান বর্ণিত কাল তিনি বলছেন আদান একবার অসুস্থ ব্যক্তির জিয়ারত করলেন মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সাক্ষাৎ করলেন এ আদত করা মানে পরিচর্যা করা হয় দেখা দেখাশোনা করা হয় দেখতে যাওয়া হয় খোঁজ খবর দেওয়া হয় ব্যাপক অর্থ যা বাংলা একটা শব্দ দিয়ে এ আদতের অর্থ করা খুব মুশকিল सामने रेखे अथवा टुले बी कर ফার্মা বিহান ওর বালিশটাকে চালিয়ে ফেলে দিলেন ছড়াই দিলেন মাটিতে নামাজ পড়া যদি না পারো ইসারা করো জমিনে রাখতে পারছ না নামাজ পড়বে না সজু দাঁড় আজ মেন রুকু একা আর শেষদা কে থেকে বেশি ঝুঁকিয়ে করো শেষদাতে মাথাটা রুকুর চাকে বেশি ঝুঁকিয়ে নিবে রুকুতে যদি এতটা রাহুল বা এমনিও যাতে আপনার ওইভাবে নামাজটা আদেহা রাহুল বা হাকে হাদিসটা বর্ণনা করেছেন এমাম আবু হাতেম হাদিসটাকে মৌকুফ বলেছেন মানে এটা নবী সালামের ঘটনা তাইলে না জাভের ঘটনা আলাম। দিসের যে ব্যাখ্যাটা হলো যে এতে নবী করিম সাল্লা বালিশা করতে নিষেধ করলেন বরংারা মাথার ইশারা মানে মাথা ঝুঁকিয়ে নামাজ পড়তে বললেন এ হাদিস দ্বারা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই রকম কোন উঁচা জায়গাতে সেজদা করবেন না করবেন না যদি আপনি মাটিতে সেজদা না করতে পারেন তাহলে কোনো কিছু রেখে সেজদা করা নাই বরং মাথা ঝুঁকাবেন সেটা হবে আপনার তালাহা থেকে বর্ণিত তিনি বলছেন আয়তনী আসাল্লাম আমি নবীসাল্লামকে দেখেছি ইসাল্লি মোতারাবয়ান তিনি নামাজ পড়তেন মোতারাবান কি তরজমা করো আমাদের দেশে উর্দু ভাষা দিয়ে তরজমা করে ওইরকম তরজমা করে দি কারণ বাংলা আমি খুঁজে পাচ্ছি না যদি পারেন কেউ তো হেল্প করবে সেটা হচ্ছে চার জানু হয়ে বসে নামাজ পড়বে আমাদের চার জানু হওয়া মোতারাবে মোতারাব আরবা থেকে আরবা মানে কি চার তো এমন ভাবে বসলেন যে এক একটা পা ফোল্ড হইল ফোল্ড হওয়াতে একটা পালো দুই হইল আর একটা দুই দুই চার হয়ে গেল মোতারাববে এইভাবে বসে रान तलाय बोर नमज पढ़े तो दाड़ सुरा सुराफाते करें, करें? दाड़ान अवस्था रुकु करें दानोरा फाते अवस्था रुकुर अवस्था बसबें ठीक शेजा अवस्था कर शेषदा कर बैठक अपनी शेषदार तस्वीर से सब चाहिए अपना बैठक बोझाओ जा दाड़ान अवस्था माननी सुराते रुकुते ना कि अपनी आत्ताहे दूर पड़ अथवा शेजदार अवस्था आदि अल्लाह आल तब यक नाम जाइज रही नामा जायेज रही प्रसिद्ध हे ओाई साधारण मानूष जरा सुस्थ मानुष नामज पढ़ के पीछन दिखे पाम वो पा मरिए पामोड़ानो थे क्योंकि पा पीछन दिखे पा गलि किस तलाय তার জন্য কষ্টকর আও আবিল মশাকা তাহলে দাঁড়াতে পারছে না সেই শুধু বসে পড়বে নাই দাঁড়াতে যদি কষ্ট হয় দাঁড়িয়ে নামাজ পড়ে খুব কষ্ট হচ্ছে কষ্ট হলে আসান তখন বসে নামাজ পড়া যায় ফরোজে بسے بسے نامز پڑین داڑی نماز پڑا, پڑا لوکر چاہتے کیمےکی دیکھ پہ আর যদি হয় বসে নামাজ পড়ছেন কারণ বসে নামাজ পড়ছেন কোন নামাজ সন্ন্যত নামাজ বা ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তেন কিন্তু বসে মনের কামনা আল্লাহ যদি সুস্থ থাকতাম তো ফরজ ফরজটাও দাঁড়িয়ে পড়তাম আর সন্নত দাঁড়িয়ে পড়তাম হ্যাঁ তাহলে পুরা নেই পাবেন আপনি কারণ আপনার নিয়তা আছে যে আমি পারছি না বলে বসে নামাজ পড়ছি এই সন্ন্যত নামাজ বা বেতন নামাজ বলছেন ওই কথায় যে যদি ওজোরের কারণে সন্ন্যত নামাজ নফল নামাজ বসে পড়ে ফোন তাহলে পুরা নেবে ইনশা আল্লাহ তারপর ভাষ্যকার বলছেন এই হাদিস থেকে জানতে পারলাম যে নামাজের বৈঠক ভাবে করা যেতে পারে এইভাবে করা যেতে পারে করা এইভাবে যে কেউ যদি আত্মায়াত পড়ে তো সে নাজাইজ কাজ করেনি জাইজ রয়েছে সুস্থ অবস্থাতেও ইয়াজুজুল জলুস ফিস আলাতে জিনাত মাল জিনশরুয়া যে কোনো ভাবে বসা যেতে পারে বসে নামাজ পড়া যেতে পারে লা কিনাল আফজাল ফি কোনা কিয়াম দাঁড়ানো অবস্থায় মানে দাঁড়ানোর সময় যেই দোয়াগুলি পড়েন সুরাফাতেহা তারপরে রুকু এই অবস্থাগুলিতে এই রকম বসবেন যেমন এই ভাই বসে আছেন ও মুফতারেশান আর বিছিয়ে বসবেন ফি মওজাইল জলুস আর বসার জায়গা যখন আত্মা হায় হেয়াত পড়ছেন অথবা করছেন ওই সময়গুলোতে ওইভাবে বসবেন যেভাবে করেছেন কারণ নবী সালাম ওইভাবে নামাজ পড়তে দেখেছেন আর নব সলাহিহামকে নামাজ পড়তে দেখেছেন তো নবিসাম এইভাবেও নামাজ পড়েছেন এখানে আমাদের অসুস্থ ব্যক্তি নামাজ মুসাফিরের নামাজ আর নামাজ জমা করা এই বিষয়গুলি শেষ হলো اللہ پاکرب المنس بوجھار دان کرنے والا تفکیل اللہ, اللہ طریک جاپنے دان کرانے اللہ جنف کر دین اللہ پکربر رحم کرپ مائر رحم کراک دان کر سواندال कारण नाना कारण बर्णना तारुक्तिसंगत कारण सठी मन हमसे भावल मौसम जहाल मूर्ख ज्ञानी अज्ञानी नान रकम लोक बेदीन जा जावर सबा हजे आसे जो मरुभ बकरी चरा लोकर उठ चरा लोक देखे खलीफा दूर नाम भावे आसले इसलमे दूर नामदार তার যে আমার এর থেকে যেন কেউ ভুল না ফলে তিনি পুরা নামাজ পড়েছেন যে এত লোকের ভিড় ভাড়ে চারি পড়ি চার নিয়ে যাক জোহর চার নিয়ে আসর চার নিয়ে যায় এসা চার নিয়ে যায় বুঝা গেছে আর কেউ কেউ বলেছেন যে ওসমান করে নিয়েছিলেন আর যেহেতু তারপরে মোসাফির যদি তার সাথে ফ্যামিলি থাকে তারপরে মুসাফির এই মাসলা এখানে আলোচনা হয়নি এক কথা মনে হয় মোসাফির যদি সফরে থাকে তার সাথে ফ্যামিলিও থাকে তারপরে সে মোসাফির কিছু কিছু তো ওইখানে ওইখানে কসর করেন মোসাফির আশি কিলোমিটার দূরত্ব হয়ে গেছে শ্বশুর বাড়ি তাহলে ওখানে আপনি কসর করেন যদি আপনার সাথে স্ত্রী আছে এটাই ঠিক আপনি মোসাফির জি নীম সারা জীবন করেছেন যার রফেল অস্বীকার করেছে একটা বাহানা বানিয়েছে মনসুখ রোহিত রোহিতের কোন দলিল নেই রোহিত হয় আল্লাহ বলবেন না রসুল বলবেন না হয় বড় অলামা মত তারপরে সিন্ধি যে মুদিনার মহাদ্দেস হানাফি মহাদ্দেশ তাদের মতো এরকম বহু আলামারা এখন দেওয়ানের পাশে শাহরানপুর যে মজাহের বড় মাদ্রাসা আছে সেখানকার শেখ ইনুজ সাহেব আছেন সেইগুলো হাদিস তিনি সুরভ হতে তার ছাত্র অনেক বন্ধু আছে ওরা বলে যে আমাদের হয়েছে। মানুষ সময় নিজেকে সেভ করে চলবে দুনিয়ার ক্ষেত্রে সেভ চলছেন রাতের অন্ধকারে পাঁচ হাজার পকেটে থাকলে যাত্রার গাড়িতে চাপছেন না আপনি আজকে হেঁটে যাবেনা পকেটে টাকা আছে ভাই একটু পয়সা দেন তো বাসা হ্যাঁ আমরাও করি ইসলামী ব্যাংক অন্য ব্যাংকের চাইতে ভালো পুরোপুরি যদি মুক্ত না হয় আল্লাহ ভালো জানে তাদের তাদের মধ্যেকারী অনেকে বলেছেন পুরোপুরি মুক্ত নাই কিন্তু আমাদের নাই মামার চাইতে ভালো তারপরে তারা বলছে যে আমরা सरिया भित करबु जबी कर दमबम शहरे ढोकार आगे जगह वक्त हो गए नवज पढ़ते जोहर पड़स पो नई पड़ा लागे ना तब रास्ता घाटे बहरे थकें मस्जिदे सामिल हो जा কোন মুসলিম নামাজ চলছে আর বাইরে বসে থাকবে আর না হলে যদি আপনি মারখামার দাড়িওয়ালা মানে আপনার মতো কিরে দাঁড়িয়েওয়ালা লোক নামাজ পড়ে না বইসে আছে অথচ আপনি হয়তো রিয়াজের রোডে আপনি নামাজ পড়ে এসছেন না না আপনি ঘরের ভিতরে বসেন আর না এই এইরকমই রোজার দিন পানাহারের ক্ষেত্রে বাইরে রাস্তাঘাটে হোটেলে খাবেন না যদি আপনি দেখেন যে আমি সকাল দশটা এগারোটার সময় সফর থেকে আসলাম আজকে রোজা রাখিনি সফরে ছিলাম যেহেতু আপনাকে ফাঁসেক না বলে মোত্তাহাম না করে অভিযুক্ত না হান এক আর দুই নম্বর কথা অন্যরা বিভ্রান্ত না হয় ও মুখকে খেতে দেখে আমি খেলাম তো লুকি আমি রোজা ছাড়লাম তো লুকি কোমরা হবে লুকি নিশ্চিত কসর চলবে না ইসানি ইমাম ভাই জিজ্ঞেস করছেন যে মানে ইস্তানী চার পড়বে তাহলে এমাম যদি চার পড়ে তার পেছনে কসর করা জায়জ নয় এমামের অনুকরণ করতে হবে দুই অক্ত জমা করলে বেশি ব্যবধান যেন দুই নামাজের মাঝখানে না থাকে দুই নামাজের মাঝখানে এই জন্য সন্ন্যত পড়া নবিসাম থেকে প্রমাণ নেই দুই নামাজের মাঝখানে যদি তাবারকেজালাম এতটুকু পড়ে ঠিক আছে অথবা কারো সাথে কোনো কথা বলেছেন এ একাধ মিনিট এই করেন সেই করেন একটা কিছু বললে একটা ভুল হয়েছে সেই জন্য কিন্তু ওর মাঝখানে দশ মিনিট এমাম সাহেব বক্তব্য শুরু করে তারপরে চলেন আসর জমা করি তাহলে জমা করা চলবে না চার মাস বলুন কাফেরদেরকে বলা হয়েছে যেমন তোমাদের সাথে চুক্তি আছে চার মাস যেখানে মুসলমানদের চিল্লা লাগাও লাখাউল্লা কত এলোটা করা যে তোমাদের সাথে এতদিনের চুক্তি খুব ঘুরা করে নাও হ্যাঁ মক্কার আসবাদ যেখানে ঘুরবা গুরো তারপরে হ্যাঁ বিষয় অন্যরকম আসলে মূর্খামি এটা যে হালত আর এই দিনের জন্য মোসা সালাম গিয়েছিলেন ওই জন্য বলছে এটা চিল্লা দলিল পেশ করে আল্লাহ করে তো যাই হোক আর যেটা করেছে বা বিষয় জিজ্ঞেস করেছে যে আমরা বোখারি মুসলিম মানি আর মালিক মানি এটা অজ্ঞতা যে হালত মিথ্যা অপবাদ আর এটা হালত প্রথম কথা মহাত্তা মালিকের অধিকাংশ হাদিস গুলি মুসলিমে চলে मालिक इबाजा इबारे महत्म मालिक करहरा बना महत्म मालिक कर महत्म मालिकी हादी प्राइ चले বোখারি মুসলিম তাহলে এমন একটা হাদিস ওখানে সামিল করে ছয়টি প্রসিদ্ধ আছে যেগুলো আবুদি তো নাই তিরমিজি তো না অন্য সোনার এই জন্য কত বিশিতা বা সেহাসিতা হচ্ছে সেহাসিতা নয় সূক্ষ্ম ভাষা তারপরে দেশের ভাষাই বলছি মাঝে মাঝে দেশের ভাষা মানুষের বুঝার উদ্দেশ্যে বলি এটাকে বৈধ করার জন্য বলি না বা ঠিক বলার জন্য না বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি ইভিনে মাজা তারপরে কিতাব ছোট এই সাজের কিতাব তারাবি যে এগারো রা কাত এই হাদিস তো মহাত্মা মালিক রয়েছে জিবর আল ইসালামি আমি এ হাদিস মহাত্মা মালিক রয়েছে এ হাদিস মহাত্মা মালিক আছে मालिक रही है मूर्खता मिथोब अज्ञतार कारण बोला उद्देश्यमूलक कथा बार्लाके दान करें अंदर के जो बाका ना दिन